জিনাবাদ জবাদামী মৌলবাদ জবাদ জবাদামী মৌলাদ জড় কদমে যাও এগিয়ে জিহাদ জিহাদ আজিহাদ জাদ জাবাদামী মৌলবাদ জিনাবাদ জবাদামী মৌলবাদ জোর কদমে যাও এগিয়ে জিহাদ জিহাদ আজিহাদ জবাদ জিনাবাদ সলামী মৌলবাদ জিন্দাবাদ জাবাদামী মৌলবাদ দিকে দিকে মাঝ লু জারি আহাজ ভাই বিশ্বব্যাপী একই ধনী শান্তি চাই আজ মুক্তি চাই ধনবাদী সমাজবাদী বস্তুবাদী জিনে মানবতা বন্দী আজি লৌহ কঠিন পিঞ্জরে ভাঙরে ভাঙুই লৌহ কপাটিনিয়ত জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামি মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামি মৌলবাদ জোর কদমে যাও এগিয়ে জিহদ জিহাদ আজিহাদ জিদ আল কোরআনের অনুসারী হতা চাই হোতা ওই বাতিল আর দেরি নয় গগনভেদি আওয়াজ তোল তাগবীরের ঝান্ডা উড়াও সকল দিকে সকল ইসলামের তবে যে এই অমান নিশাই হাসবে নয়া আসার চাঁদ জিন্দাবাদ জিন্দাবাদ সামি ভৌলবাদ জাবাদ জাদামী ভৌলাদ কদমে যাও গিয়ে জিহাদ জিহাদ আজিহাদ জাদ জিদাদ ইসলামী ভৌলবাদ জিদ জবাদ ইসলামী ভৌলাবাদ চারিদিকে জাহিলিয়াতাম কেউ মাজুমের হাসি অনাথ কাঙ্গালের খোলা ফায়ের দিনের জামানা ফের হোক আবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামি মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জোর কদমে যাও এগিয়ে জিহাদ জিহাদ আজাদ জিন্দাবাদ জিন্দাবাদামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ বারো কোটি মুসলমানের জন্মভূমি বাংলাদেশ শহীদ এই দেশ এই বাংলাদেশ ानीजाम सामने चलो तेर आल्ला सहाई भयर सामने चलो दाव मिट्टे सब कलिमा सब विषाद जिंदाबाद जिंदाबाद इस्लामी मौलबाद जिंदाबाद जिंदाबाद इस्लामी मौलबाद जिहाद जिहदिहद जिंदाबाद इस्लामी मौलबाद जिंदाबाद जिंदाबाद इस्लामी मौलबाद मुजाहिदी ने जमीने चुप कतकाल आम इंतेजारे कुल जहां शासन फर ঝঞ্ঝা বেগে যাও এগিয়ে সব গাফিলের ভাঙ ভুল আঘাত হেনে দাও ধসিয়ে সব বাতিলের ভিত্তিমূল আঘাত হেনে দাউ মিটিয়ে সব বাতিলের স্বপ্ন সাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী বৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ মৌলবাদ চোর কে যাও এগিয়ে জিহদ জিহাদ আজিহাদ জিদ জবাদামী মৌলাবাদ মৌলাবাদ কদমে যাও এগিয়ে জিহাদ জিহাদ আজিহাদ জিনাবাদ জবাদামী মৌলাবাদ জবাদ জবাদ ইসলামী মৌলাবাদ জবাদ জিনাববাদী ইসলামী